আলহামদুলিল্লাহ জানাতের ভিত আছে একটা ইট সোনার আটটা ইট হচ্ছে রোপার দুটো দুই রকম আজ আজ খালি হচ্ছে মানে সোনা শোনা তো তার প্রাসাদ গুলো হবে ঝাঁপর জাত একরকম এরকমই মানে হেরামতিম একটা মূল্যবান পাথর মতো এমন এত বুঝি হেরা দেখো হা মিল উলু আ খাটি সোনা দূর আরেকটা দৌড় একটা হচ্ছে রত্ন দূর ঠিক আছে তার মাধ্যমেই এইটাকে বানানো হয় সাজানো হয় নজিমা মানে আছে সজ্জিত করা হ্যাঁ বা হচ্ছে একের পর এক গয়া মানে সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে সুগঠিত করে হ্যাঁ রত্ন দিয়ে তা হচ্ছে বানানো রহান মানে হচ্ছে তার যে হচ্ছে মাঝখানে যে সিমেন্ট ইউজ করা হয়েছে আরকি মানে সেই সময় করা হয়তো তুরব হচ্ছে শুকন্ট মাটি আর পানি দ্বারা ভিজিয়ে যে মাটিটাকে তিন বলে ইয়ে ভরসা সময় তাজা ইউজ হয় তো তিন বলতে তোমার ম্যাক্সিমাম তখন সিমেন্ট ছিল না ঠিক আছে তো পুরানো বিষয়টা খুব খুবই পুরনো কিন্তু সিমেন্ট টিমেন্ট তো নতুন বায়দ আছে মাছখানে মাটি দিয়ে বা অন্য চুন ছুরকি বা এই টাইপের কিছু দিয়ে কিন্তু মাঝখানে ওই বেশি না আজ থেকে মানে আমাদের পঞ্চাশ বছর আগে যে বাড়িঘর আছে এগুলো দেখবেন যে পঁচিশ ইঞ্চি ইঞ্চি হয় যাতে করে পড়ে না যায় দুর্বল মানে ভিতরে যেগুলো লাগানো হয়েছে এগুলো দুর্বল ত্রিশ ইঞ্চি করে বানায় কিন্তু যাতে করে এমন জায়গায় তিরিশ হাত থেকে কারণ যায় এমন দায়ের থাকবে এরম কিন্তু হ্যাঁ মানে যা আক্ষেপ করেছে হ্যাঁ এরকম অনু অনেক যা আ না বলে হ্যাঁ যা যা মানে যা যা হচ্ছে সংক্ষেপণ আর কি মানে যা মানে যা বিজা মানে এইটা নিয়ে এসেছে আসার দুটো হাতে চাইছে বিষয়টা হম মাকবুল আনে মানে সহি গ্রহণযোগ্য এক কথা এই জাফরান এসছে একটাই একটাই এসে মিসক দুটো দু রকম না এই কোনটা অস্বীকার করোনা ঠিক আছে কেননা ওই দুটোই হচ্ছে সেই সমস্ত ভিতর হচ্ছে সিমেন্ট দুটো মিলি ঠিক আছে এটা মানে অনেকে বলেছে যে জাফরানের মতো রঙ আর মতো সুগন্ধে এই জন্য বলা হচ্ছে যে সুগন্ধের কারণে আর রঙের কারণে সেটা হচ্ছে জাফরের মতো রঙ আর দেখতে মুজাইক করা বলতো হ্যাঁ বাড়ি আর বহুদিন ঠিক তো বহুদিন ঠিক তো সেসব হুম আর মাটি হচ্ছে মারমার বল মারবের পাথর হ্যাঁ মারমার পাথর একেবারে খাটি রূপার মত ছাদা হ্যাঁ মাটি মাটি বলতে মেঝে মেঝে বলা হ্যাঁ আর দি বলে আরসলিমে সহি মুসলিমে এটা তুলনা করা হয়েছে দরমাক আমি দার কথাটা মানে কোনো কিছু ইয়ে হয় না চিন্তা খুব মানুষের বললো না যে এত কিছু থাকতেও আশীর্বাশে বুঝতে পারছি নিজেরা কিছু বিষয় আছে যেগুলো পেয়ে যাচ্ছে এমনকি এভাবে না বলেও হয়তো কিন্তু ওই এতখানি যে ভিতরে তো এত কিছু আসে কোথাটা ভিতরে ওইটা আসে এটা বুঝাচ্ছিলাম মানে যখন চিন্তা করলাম সে বলছে হচ্ছে মানে একেবারে মূলায় নরম রুটির মতো রুটি খুব সুন্দর বানানো হয় ময়দা দিয়ে আর যদি হচ্ছে ফুলে যায় আর তখন ওঠে কত দেখতে যেম মানে কতটা সুন্দর লাগে হ্যাঁ তো ওই রকম একেবারে ফক ফা আর যে এরকম বাইরে বাইরে যখন ইয়ে দেয় না রুটি দেখতে কিন্তু খাওয়ার আগে ওর মানে হচ্ছে ভালো ফুললে পারে হ্যাঁ তো এই মাটিকে তুলনা করা হয়েছে মানে ইয়ে করা হয়েছে মুসলিম এবং হচ্ছে মানে মিসকের মতো দেখেন খুবই বড় ব্যাপার সাপড়ে আর কি এই যে জাফরান এটা হচ্ছে মানে দৃষ্টি মানে রঙের সৌন্দর্য জাফরানের বিষয়টা হচ্ছে মানে এইটা মানে আহ রঙের সৌন্দর্য আর ওইটা হলো মানে দুটো মানে মিস্কের মিস্ক বলা হয়েছে আবার দেড়মাত সরি বলা হয়েছে তো এই রুটিটার বিষয়টা বলা হয়েছে দেখতে মানে মূল মানে দেখতে ভালো লাগছে সাদা হ্যাঁ রঙের কারণে বলা হয়েছে আর হচ্ছে ওই মেষকে বলা আছে কি এই সুগন্ধের কারণে মেসটা দেখা যাচ্ছে ওই মাটি ভাবে হচ্ছে সুগন্ধি তাতে তাতে সুগন্ধি থাকবে এটা কারণে তুলনা করা হয়েছে মেষকে ছাদা আর তাতে যে সাদা রংটা এবং রুটির মতায় মানে বৃষ্টির দিক থেকে বলা হচ্ছে আবার আরেকটা কি আবার হিসাবে দেখা যাচ্ছে কি রুটি বলা হয় ইসলাম দিক থেকে বলা হচ্ছে দেখার মুলায়ম হওয়া ব্যাখ্যা মানে সুন্দর ব্যাখ্যা বোঝা গিয়েছে এই কারণে এখানে দুটো রকমের দুরকমের বর্ণনা দু রকমের ইয়ে আসছে উনি বর্ণনা করতে করতে বিলিয়েও দিয়েছে এবং কবি হ্যাঁ হ্যাঁ হাসবা ওহা দুরা কোতন আলি অন্য সেরাত জমা নি হাসবা মানে তার যে হচ্ছে ওই যে মুজাইক যে মানে যেটা যে পাথর মানে হচ্ছে পাথর তো তার ওই পাথর গুলো দুরুণ এই সমস্ত মণিমুক্ত হচ্ছে এরকম ভাবে মুক্তা হ্যাঁ হচ্ছে মণিমুক্তা নসিরত এরকম যেমন ছড়িয়ে দেওয়া হয়েছে ওই মুজাইক দেখবো যে স্মরণ থাকে একেবারে মোজাইকাম কিন্তু কোন নিয়ম ছাড়া স্মরণ থাকে ভালো মানে যে দূরত্ব কিন্তু এক না মানে একটা ঠিক আছে ঠিক আছে জুমানুমানুমান ও একটা হচ্ছে প্রচুর নাম আছে আর বেটে আরকি পথর বোহামিনা দি মাস্লামিন এই গিজলান হচ্ছে গজাল মানে হরিণের বহু উস্তুল্লা মানে টেনে নিয়ে আসা বের করে নিয়ে আসা হম তার হরিণের এটা মানে বিভিন্ন ইয়ে আছে এমনকি অনেকে মনে করেছে হরিণের রক্ত এরকম মনে করেছে অনেকে সেই মানে এটাকে রক্ত যে নাফা খাওয়ার সাথে সরেছে আর মানে গুরুফা মানে তার যে ঘর কামরা এর বন না গরু ফা তো হা ফেলি হা মিন বুত তার যে সমস্ত ঘর গুলো হবে সেগুলো হচ্ছে মানে আহ হাওয়া মানে মানে এতে মানে সচ্ছ থাকবে মানে এই যে যাও যাও মানে হচ্ছে মূলত বাতাস এরকম যেন বাতাসের ওপরে যেন থাকবে মানে স্বচ্ছ থাকবে তার অভ্যন্তর ভাগ দেখা যাবে বাইরে থেকে আর বুতনান মানে হচ্ছে মাঝ অসাদ বুতনান মানে হচ্ছে অসাদ তার মাঝখান থেকে বাইরে দেখা যাবে মানে এমন এরকম এরকম যাবে বেরিয়ে আসতে যাবে তাকে দেখি সেকাতে পারবে না এরকম ছুটি তাকে দেখা করতে যাবে এরকম একটা দেখা যাচ্ছে যে মানে শস্য থাকবে মানে কাঁচ দাঁড়া তার গরফা তুহা ফিল জৌ জরো বাহা জহর বুতুন যে তার ভিতর থেকে বাইরে থেকেছে আর কি মানে মানে ওইটাই আর কি যে যেন বাতাসের স্বচ্ছ মানে কাছে কে নিয়ে কিছু বলা একটা ভাল কাজ দিয়ে এগুলো বর্ণনাগুলো এটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে মনে করেন নাতের ভিতরে একটা প্রকারের বর্ণনা দেয়া আছে প্রকারের সেটা সবই এরকম হবে এরকম না এই দেখা আছে যে প্রশ্ন করেছে বলছেন তার মানে যখন তারা এমন কিছু করবে যখন দেখা না যাওয়াটাই দরকার তখন কি হবে তখন সে ব্যবস্থা থাকবে মানে এগুলো একটা সর্বোচ্চ বর্ণনা দেওয়া হচ্ছে আর কি কেমন হবে নাও না হবে এটা এটা কি ধরতে হবে আছে হচ্ছে মানিনি নামাজ পড়ে কিয়াম কিয়াম করে আর কি এর তারা এর বাসিন্দা এটা মূলত রাত্রে নামাজ কথা বলা হচ্ছে আর যে তারা রাতে নামাজ পড়ে এবং রোজা রাখে এ বিষয়ে মানে তোমার হচ্ছে বলা হচ্ছে রসুল্লামকে বুঝতে আতাম যে খাবার খাওয়াই ও আদা আমি রোদারা ইন্না শুনিয়াম এবং রাতের বেলা হচ্ছে মানে নামাজ পড়ে যখন লোক আল্লাহকে ঘুম শুধু শুনলে তো হবে না তিন মজে কি। এরকম আরো অনেক হাতে আছে মূলত জামাতের সঙ্গে জিহাদ হুটদের সঙ্গে জিহাদের আর রাতের নাম আছে এখনই কষ্ট না কত চেষ্টা করেছি জিহাদ আর এক আমার হচ্ছে ধর সাপোজ বাকি তিনটি রোজার হ্যাঁ তাও করা অবশ্যই কষ্ট কিন্তু তারপরেও প্রতিদিন আসে তিক মানে অনেকবার ইসলামের বোঝার পরে বা আসার পর থেকে বোবার চেষ্টা করেছি যে নিয়মিত অস করবো বা যখন এগুলো শুনি বা বক্তব্য শুনি তা আসে হ্যাঁ ভালো লাগে কিন্তু তখন পেরে উঠিনি মানে যেটা দেখা যাচ্ছে করব হ্যাঁ কিন্তু আসলে হ্যাঁ মানে করছে দেখা যাচ্ছে ব্যস্ত হয়ে পড়ছে না হয়তো দুদিন বসে যাচ্ছে না সবাই তো এই দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে করে উঠতে তো আগে যেন আসলে শুধু রুদের ব্যাপার বাই খেলার সভ্যাস করি ফেলা খুব খারাপ জিনিস মানে বর্তমানে সবকিছুতেই সবকিছুতেই হচ্ছে ওদের খেই খেলার সভ্যাস ওদের করছে বা এমন কাজ কাঁটা কাটি দিয়ে নিজের মধ্যে একটা আঘাত ফেলতে হবে নিজের মধ্যে ঠিক আছে না হ্যাঁ বনোনা আমার জানা তো কয়া এক ঢালা বনোনা মাঝে মাঝেই হচ্ছে গুত হয়ে আমাকে ভালো লেগেছে নির্দিষ্টটা হলে তাদের কর্মকান্ড এবং লোকেরা তাই বদা ব্যাখ্যা করছে এটা কি মৌখিক ব্যাখ্যা লিখিত ব্যাখ্যা জানিনা মনে হচ্ছে আর কি আছে যে ওদের দেশ হিসেবে ই করা দরকার মানে যেমন ওই মানে সুন্দরদের প্রেমিকদেরকে কাবার পূজা করার সাথে আরকি আগে মানে মজা ধার কি সুন্দর সুন্দর না আছে আমরা মানে হয়তো আমি যেটা বলছি তারপরে মানে পরিবর্তন না হতে পারো না হতে পারি আমরা তো এত কবিতা লেখা এতখা এবং সত্যিই আমার সব উপন্যাসের সাথে অন্য অন্য কোনো যে কবিতা পড়ে সে বলছে সে হচ্ছে চুপ হয়ে যাওয়ার পর আর কঠিন তো বটেই তবে অভ্যাস করতে হবে ঠিক আছে তার মানে কি তাদের কশেন্দারা হচ্ছে তারা কি করে তারা হচ্ছে কথা দুটো হলো আল্লাহর হক নামাজ আর রোজা আর দুটো হচ্ছে বান্দার হক উত্তম কথা বলা দান করা ঠিক আছে আমি আহলে যান না তাদের হচ্ছে তাব সেখানে থাকে বান্ধার জন্য একটা মাত্র করে যোগ যে একটা মাত্র রত্ন মানে যোগ যোগ দিয়ে যোগ দিয়ে না ফাফা একটা রত্ন হম রু বিফাত মানে ফাঁপা করা আরকি রু বি ফাত ফাফা করা হয়েছে হিয়া সন আতর মানে এটা ওটা তো দুনিয়া পাওয়া যাবে না এরকম একটা রত্ন যে এক ফেত নাম ষাট মাইল লম্বা হবে আকাশে যৌবাস মানে যেমন আছে প্লেন চলে না হ্যাঁ ওটাকে প্লেন হ্যাঁ যৌবি মানে আকাশে চলে ফিল্ড পাখি চলে ফিল যৌবি ঠিক আছে সে তু নামাই তু লোহ আকাশে বা আকাশের মধ্যে ওই কাবুর প্রত্যেকটা কোনায় একটা কোনে থাকবে হচ্ছে মানে বিভিন্ন সুন্দরী নারী থাকবে আরকি নারীর নেশা প্রত্যেকের সঙ্গে সবাস করবে এক শাহ সবাস করবে কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না অন্য কি দেখতে পাবে না অনেক দূরে এই তাবু এই কুনাই সে কিছু করছে এটা অন্যরা দেখতে পাবে না কারণ তারা বেশ দূরে আসে মাখানে ফি হামা ফির আবো আবেন মানে মসজিদের মধ্যে মানে ই করা হতো সকল ঘরের মধ্যে থাকতো বের করে ছোট মানে ঘরের মধ্যে ছোট ঘর টাইপ এটা কি বলতো মাকসুরা তো তাতে আবার থাকবে স্বর্ণের রত্নের দরজা যেগুলোকে আবার সাজানো হবে ঘর থাকবে এরকম আর কি ঠিক আছে এটাই বলতে আসছি অহা মাংস বাতিয়া রেজেল আর সেখানে বাগানের মধ্যে আর নদীর বহমান পাড়ে তো বাগানের ভিতরে বাগানের নদীর তটে এবং বাগানের বাফুল্য বাগানের মধ্যে তাবু ওই যেমন মনে করেন যে সব খেলাধুলা করছে করা আছে ছোটখাটো জায়গা রয়েছে যে কোনো প্রয়োজনে দেখুন সময় প্রবেশ করার জন্য আর কি ওই তাবুর মধ্যে আর কেউই নেই তবে তুমি বলবে গ্রহণ লেগে গেছে গ্রহণগ্রস্ত হয়েছে চন্দ্র সূর্য মধ্যে কেবল তারাই আসে পরে অনেক পরে আসবে নি তা ঢুকি কি দেখলো এরকম একটা বিননা আসবে তো ما في الخيام سوى التي لو قابلت النيرين لكنت من كاسفان ازاي نقول सेम तो येई गेस हम्म अच्छा والله اكبر والله لو قابلت الشمس والقمر لكنت الشمس والقمر من كاسفان من نوريها وبهائها জানানি না সত্যের সামনে নিয়ে গেলে গ্রহণ লেগে হবে তাদের আলোতে যেন চাঁদ সূর্য মিলান হয়ে গেছে গ্রহণ কি বন মেস খেয়াল লাইনটা কেউ ব্যাখ্যা করেন কেন জানি খুবই একটা মানে মধুর একটা লাইন সুন্দর একটা হায় আল্লাহ আল্লাহ কথম বা লীল্লাহটা খুব বাংলা করা খুব হ্যাঁ আর কি আল্লাহ এরকম বলা যায় আর কি আল্লাহ লীল্লাহা কম বেহা আলাক কোথাও অন্তর লেগে থাকা শব্দ শব্দটার অর্থ হচ্ছে মূলত ব্যথা আর এই শব্দটার অর্থ পড়তে পড়তে আমি এই জায়গায় খুনটা মিলতে পার পড়তে পড়তে পড়তে পড়তে যেটা পালাম যে অন্তর মানে এক প্রকারের মানে কোন কিছু কল্পনা মনে হয়ে অন্তর তল তোল পাড় হওয়া আমার কাছে এটা লিখেছি তোল পাড় হওয়া কি মানে ব্যাখ্যা আচ্ছা অন্য জায়গায় তো আছে মানে আসে জানি আর কি ভাবে তার কথা মনে করে তোল পাড় হচ্ছে কি আছে এটা চিন্তা করে আমার অন্তর কিভাবে তোল পাড় হচ্ছে আর সঙ্গে আমার অন্তর লেগে আছে এখন জুড়ে আছে যথার কথা সেটা নিয়ে আমরাও যেন আমি না কি কথা লাইনটা বুঝে গেছে এমন সব হরেরা যারা হবে উত্তম আচরণকারী এবং সুন্দর তারা হবে সুন্দরের মধ্যে সর্বপেক্ষ সুন্দর অন্ন খয় ব্যবহার আচর আচরণ সুন্দর হবে আর হিসান মানে হাস চেহারা সুন্দর হবে তাহলে কি হলো চেহারা সুন্দর্য আর আসার ব্যবহারের সুন্দর হয়ে গেল আচরণ আচরণ ভালো হয় না সতীর্থ সুন্দর মেয়েদের খুব আসলেই সুন্দরী অতিরিক্ত সুন্দরী মেয়েদের হচ্ছে মানে অহংকার বেশি হয় টাইট করা হয় অনেকের চোখ থাকে টাফ হ্যাঁ সচেতন পাওয়া মুশকিল ঠিক এই জন্য চেহারার দিক থেকে হচ্ছে কি হবে সুন্দর হবে আউজুহান আর আখলা তাদের হচ্ছে মানে উত্তম হেসা নার সৌন্দর্য আখলা খেয়ে সৌন্দর্য কে হয়ে গেল হ্যাঁ হম যে সোফা বা থাকবে সোফা এবং আর তা হলো তা হলো খাট আর খাটের ওপরে উপরে হ্যাঁ এবার ওই জায়গায় আপনি যদি মনে করেন এই বলে কোন আসর বরের আসর দেখবেন প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল দিয়ে নিচে এক চকি দিয়ে মানে বেশি ঢোকার জন্য এরকম তোমার হাসি থাকে তোমার ওই যে যেখানে শুধু ছিল আর কি হাত মানে তিলকা বুঝছো যে এই হিজাল বা আমরা একদিন আমি জানতাম সোফা কোনো পড়ছি এই থাকলে সেটা তারা বসবে এটা হচ্ছে আমরা বোঝবো না এখন বুঝলাম যে আসলে এর উপরে থাকা লাগবে দশ রাত্রে হ্যাঁ বাস খাওয়ানা বলা হয় এটা বলতে অনেক ভাবতে বুঝতে পার মনে করেন তার কাছে বাইশ দেওয়া হলো আর ওপরে মানে ওই বাসের উপরে সামিয়া হলো এই টাইপের একটা হয়তো আসছে কি হ্যাঁ আসলে কি করে দেখেন দুনিয়া নারীদেরকে আকর্ষণ করার জন্য হ্যাঁ যাকে দেখবেন যাবে একটু গান শোনা হবে প্রথমে কি পায়ে দি শুধু আকর্ষণ করে যদি অন্য সক্ষ বিষয়ে বিশ্বাস বিশ্বাস হচ্ছে প্রমাণিত হবে যে আমার বিশ্বাসটা কতটুকু মানুষের অন্তরের খবর আমার মানুষের অন্তরের খবর নিজে বলতে হবে না এই জন্য আমাদের দিন অনেকে এমন অনেক আমল দেখতে পাবে ভালো খাতায় খাতে যে দেখা আছে অবাক হবে আমি কতটুকু না যে তো না বললো মার দাদা মালাম ভালো দেখল ভালো কাজে তো করছিল কঠিন সময় কেন করলে না এই না কঠিন সময় থাকলো এদিন সম্ভব কোন পরীক্ষার সময় সবর করা আমার বিশ্বাসের উপর দাঁড়িয়ে সেটা এবং অতীত এটা জিনিস কি আমাদের দিন ওটার থেকে আমার মুক্তি মুক্তি তাহলে কি তখনই যখনই বিশ্বাসটা আমার এরকম হবে বিশেষটা তখন ওই রান্নাতে আরো আরো মজার লাগবে একটা বিষয় ছোট একটা কথা বলবেন মুসাফা করবেন তার জন্য এগুলোতে পিছিয়ে থাকা বা থাকার চেষ্টা করা খুবই মানে আর কি বঞ্চনা হিসেবে গণ্য তো দিক আর কি অনেক হয়তো কথা বেশি বলে ফেলছি নিজের আমলের থেকে তারপর ইয়ে যাই হোক আলো নানা রঙের থাকবে বাসের কনের কনের আর দো না কাহানি বাসখানা বলা হয় ফারসি ভাষায় চারটে বাস টাঙিয়ে তারপর গাছ ফল এবং ছায়া আস রোহানা মিনহামালিয়া মেম দি তার গাছগুলো হবে দুই রকম তার মধ্যে একটা হচ্ছে আরকি এটা নিঃসন্দেহে পুরোপুরি দুনিয়ার মতো না কোন একটা মিল আছে বলি কি নামটা এজন্য বলছে কি হ্যাঁ রোহান সেখানকার ফলে বীজ নেই পুরা মিলবে না এরকম আর কি কিন্তু কোন থেকে কাছাকাছি মেলা আছে তার ফলে বলা যাবে যে এটা খুদের গাছ তো কাল গাছ যা কিনা নবখ নামক ফলের মূল মানে গড়ি আর কি আসলো নবকি ন কাটা মুক্ত করা কাঁটা গুলো সরিয়ে নেওয়া ঠিক আছে মাখ দুধ কাঁটা কি হবে একজন গ্রাম্য ব্যক্তি এসে ওখানে বলছে রান্নাতে মধ্যেও যে কত কত থাকবে আমি তো জানতাম না কি হলো বস কি হলো কুল গাছ এর মতো কাটা আর কোন গাছে আছে মাখা আনু সব কি মেন সামারেন জমি আলু আন শুধু কাঁটা মুক্ত করা হবে না কাটার জায়গাগুলোতে ফল দিয়ে ভরে দেওয়া বিভিন্ন বিভিন্ন রঙের ফল ঠিক আছে রকম আরকি বিভিন্ন রকম আর কুলগাছের ছায়া এটা খুব উপকারী আর কি এতে শরীর প্রশান্ত পায় প্রশান্তি পায় আমার কাছে মনে হয় ওখানে কুলগাছের কথা বলা হয়েছে মূলত ওই দুটো জান্নাতের মধ্যে যেহেতু উপর জান্নাত যেটা বলা হয়েছে সেটা না তোমার দুনিয়া কিছু বলতে হবে যে সমস্ত জিনিস এখানে আসবেনি যে গাছ দুই প্রকার কিছু গাছ আছে সেগুলো কোন মেশাল নেই যে বলা যাচ্ছে সেইগুলোর মাধ্যমে শ্রেষ্ঠত্ব দুনিয়ার আমজাম কাঁটাল সব জানাতে থাকবে কিন্তু জান্নাত্তিক কুমার জান্ন যেটা এই কুমার মধ্যে বলা হচ্ছে সর্বনিম্ন জানাতে হবে সে পাবে তো দশগুন পাবে যেখানে বলা হয়েছে তাহলে সে তো নিঃসন্দ দুনিয়ার সব সবই কিন্তু হিসাবে ওই আয় যদি নেওয়া যায় নেওয়া যায় জয় মানে আঙ্গুর এখানে কোল গাছ এই জানাতে এসে বলা হচ্ছে কুল গাছ এটা আসলে হচ্ছে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা বোঝানোর জন্য এই না যে আসলে এইখানে খালি কুল গাছ থাকবে আর ওখানে ওইগুলো থাকবে যে এই সর্বনিম্ন এটা হচ্ছে মানে মিশাল দেওয়ার জন্য এটা হচ্ছে করা হয়েছে যাই হোক উনি কেন বলা হলো এটা ই করছেন কি যে তার ছায়া হচ্ছে খুব কি কারী তার মধ্যে একটা হলো যে খুশি দুঃখে যে আছে তাকে খুশি করে ফেলে মানে তখন অন্তঃ হয় আর কি এখন জানতাম না এখন তোর খেয়েছো অনেক এবং হচ্ছে মানে সজ্জিত কলা গাছ কদলী বৃক্ষ এরকম অনেকে লিখে আরকি মানে সুন্দর করার জন্য অনুবাদ কদলী বৃক্ষি কদলী এটাকে ধরে ধরে সাজানো হবে ঠিক যেভাবে হাতে পাঁচটা আঙ্গুল সাজানো হয়েছে না এই কল্পনা করেন কিভাবে কলা গাছকে মানে সাজানো হবে আর কি হবে হাত আঙ্গুল দ্বারা হ্যাঁ মানে ইয়ে আঙ্গুলের অগ্রবাহ বানান ঠিক আছে তোমার হচ্ছে আচ্ছা আওয়ন্নহু শাযারুল বাওয়াদি মুকারন হেমলান মাকানাশ শাউকি ফিলাগ সানি তো অথবা সেটা হবে আছে বাওয়াদি মানে ওই ভিয়ের মানে গ্রাম অঞ্চল বা এই অপত্যকার দিকে একটা গাছ পাওয়া যেত এটা ইয়ে লিখেছে এখানে মানে তোমার দেখেছ না এখন আছে আরকি বাদিয়ার মানে সমস্ত অঞ্চল এলাকা টা এলাকার হচ্ছে একটা গাছ পাওয়া যায় সে একবার কাটাই মানে সাজানো থাকেতে একেবারে মানে আমাদের ফনী মানুষ আর টাইপের গাছ ওদের ওখানে একটা একটা গাছ মানে কাঁটা আরকি মকর মানে মকর মানে হচ্ছে হ্যাঁ ফল মানে ফল দ্বারা পরিপূর্ণ ভাবে কাঁটা গুলোর জায়গায় যে কাটা ছিল মানে একটা কাঁটায় তার গা বড় ভর্তি আছে ডিগ্রি করে কাটা মানে এমন একটা গাছ আর কেউ কেউ মনে এই গাছটা এখন কলা গাছ না এটা হচ্ছে ওই গাছ কাটা তাহলে বোধ যদি তাই হয় তাহলে কেমন দুটো মানে পাথর দুনিয়া দেখিনি মাসাল এটা মেশাল এটা পড়ার সময় যদি কেউ এটা বলে থাকে দেখতে বল এটা নিঃসান্ত এরকম তা না ওই যে ওইটা কিনে বলছে কি এংা নাহা যে দুনিয়ার মেয়েদের দেওয়া হবে শুধু ভাই এবার যদি এরা এবার চিন্তা করে যদি এই দুধ অবস্থা হয় যদি এইবার এখানে মনে করো এক ইস্টু ঠিক আছে এই জানালে দিল যদি কি বলবে এই আর কি এটা এটা এটা উদাহরণে বলতে এটা জায়গা ওখানে এই একটা পার্থক্য করা হয়েছে আমার মনে হয়েছে হেমলান মাকান আর সওকে ফিল সারি ডালে কাটার দায় থরে ধরে কি থাকবে হিম মানে সামার ফল ফল বোঝাই করা থাকবে মুহ করান মনে হচ্ছে একইভাবে কি থাকবে আছে ডালিম আঙ্গুর এবং হচ্ছে খেজুর হ্যাঁ মানে হচ্ছে গাছের কথা বলছে এখানে কি বলতো নখল খেজুর গাছ হ্যাঁ যার ফল হবে নি কটবর্তী পড়বেন না কুতু পান এবার বলুন আগে বলে দুটো দুই প্রকার এইটা আরেক প্রকার হলো যা দুনিয়াটা কোন নজির নেই বেনজির जाते हुए बस गुणार दरकार नहीं बसि गुणार दरकार नहीं হ্যাঁ বেশি গোনা থেকে বেঁচে যায় বেঁচে যাবো এই কথাটা বললেই বলেছেন মিনকুলিফা কি হাতিনের দুটো প্রকার প্রত্যেকটা ফলের দুটো প্রকার থাকে আমি বললাম না যে আসলে অনেক প্রকার থাকবে এখানে মূলত হচ্ছে ইয়ে বোঝার থেকে প্রত্যেকটা ফল থেকে বহু প্রকার হবে দেখা যাচ্ছে একা বহু প্রকার আপেলের বহু প্রকার প্রত্যেকটা ফল থেকে দেয়া হবে তো প্রত্যেকটা ফল তখন হচ্ছে মানে তাকে হচ্ছে দেওয়া হবে মানে দেখতে একই রকম লাউন দেখতে রঙে রকম দেখতে রকম রং বলতে হচ্ছে রকম হবে মুখতালিফা তুরমি সাদ ভিন্ন হবে ফাজু আলোয়ানি ঠিক আছে জাকা ফিরতে পারে তোয়ের দিকে সাতটা বিভিন্ন হবে সাতটা ফাজাকু আলোয়ান আবার এটা হতে পারে যে যদি যে যেসব হাতেছে যে আলোয়ান বলা হয়েছে অনেক রকমের ফল হবে ওর ব্যাখ্যা হচ্ছে এই যে তা হচ্ছে দেখতে একরকম হওয়া কিন্তু হচ্ছে এরকম যেটাই হোক কাছাকাছি আরকি অথবা তা দেখতে হবে এই শুধু নামের দিক থেকে এখানে ব্যাখ্যা গ্রহণ করা সাদদা ভিন্ন হবে ভিন্ন হবে এই হচ্ছে দ্বিতীয় মত ছাড়টা ভিন্ন হবে এবং খেতে সবই ভিন্ন হবে কিন্তু নামে মিলতে থাকবে এটা কিন্তু এটা হচ্ছে আরেকটা মত যে দেখতে ভিন্ন হবে ওই যে ওই আয়তের ব্যাখ্যা করতে হবে সাবি বলা হয়েছে কেন মানে করে হ্যাঁ এটা মানে কি কেউ লিখিনি যে অথবা এর অর্থ হচ্ছে সবই সবই হচ্ছে মানে উত্তম মানে মুতা সাবি বলা হচ্ছে না যে প্রত্যেকটা মত প্রত্যেকের সমান এর মধ্যে কোনোটা ক্যাট নাই বাংলা কোন ফল দেখবেন পাড়ে আমাদের ক্যাট বেড়ায় ও ওই এক একটা বিক্রি হয় উপরে ক্যাট থাকে তো মুতাশা হবে একেবারে সমান একেবারে কাঁধে কাঁধে প্রত্যেকটা ফল মোতাশা হবে একটা একটা সমান এর ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ যে আব্না হু অসাতন পুল্ল অত উৎকৃষ্ট খাই তার সবই হচ্ছে মূলত পুরুষ আর এখানে উদ্দেশ্য হচ্ছে যে একেবারে উঁচু পর্যায়ের মানে উঁচু মান সম্পন্ন পুরুষ পুরুষ পুরুষ মানুষ হ্যাঁ অর্থ আছে যে উৎকৃষ্ট আর কি এবার ফাল ফাহলু মিনহুলাই এই মানে উৎকৃষ্ট এই জিনিসটা খুঁজে বাসা না মানে মধ্যে উৎকৃষ্ট খুঁজে পাওয়াটা এখন ব্যতিক্রম বিষয় না সবই শোনা শব্দের থেকেই মেলবে বা স্বাদটা হয়তো আমি আমের স্বাদি মনে করো হলো কিন্তু কিন্তু তার যে ফবে ওই যে মানে ফোটা আর ওই একটা আলাদা রকমের ভিন্ন স্বাদ আসছে এই স্বাদটাই আমের সাথে আমি হলো হ্যাঁ উৎকৃষ্ট সাথে উৎকৃষ্ট আম হওয়া হ্যাঁ বলছে যে কি হবে লাকি বাহাজা বাহাজা মানে দেখতে মানে বাহারি হওয়া আর কি বাহারি আল্লাহ পাইল হচ্ছে রঙ আর সাদ তাজি দায়নি রং আর সাদ দুনিয়াতে যে জিনিসটা পেয়েছে পেয়েছে তার থেকে ভিন্ন একটা ব্যাপারের মধ্যে আছে হম মানে জিনিসটা আমরন সেব দুরিয়ে যেটা পাচ্ছে রঙ খারু মধ্যে যদি আসে ওটা হচ্ছে ওর থেকে ভিন্ন কিছু সে বলতে থাকবো এরকম মানে বর্তমানে আগে গলা ভিন্ন হবে আর এখন ওদের এড়িয়ে যায় ভয় পায় খালি তহলিল করতে গেলে ভুলও করেছে জায়গায় হচ্ছে দেখা করতে ভুল করেছে যেটা আমার কাছে মনে হচ্ছে কারণ যে পারবে সে আর না করে ছাড়বে না কি মানে তো হচ্ছে ভয় না পালে সে করেন সে না ছাড়বে না হিসাবে ওসামেদের এটা হচ্ছে লিখেছে আর এটা খুব ভালো আঁকার লেখার চেষ্টা করেছে কিছু নোকসান মোটামুটি এখানে কিছু পাওয়া পেয়েছে চেষ্টা করেছে কিন্তু সাবদিক দেখা করে একেবারেই নেই কিন্তু আছে কিছু দেখা গুলো আছে আগে বুঝে ফেলছে মোটামুটি সংক্ষেপে লিখেছে ওখানে কিছু না আমি একটা জিনিস ব্যাখ্যা ওখানে চলে যাচ্ছে দিয়ে প্রধান কথা বলে আছে মানে এতগুলো ব্যাখ্যা করবে খাওয়ার সময় তো মজা পাবেই তার আগেই দেখি মজা পাবে যখন সে গ্রহণ করবে হ্যাঁ তখন তো মজা পাবেই না তখন খেয়ে মজা পাবে অবলিহিল আইনান আর তার আগেই চোখ দেখি কিভাবে বাজা আছে তারা মধ্যে আকর্ষণ হ্যাঁ একটা হচ্ছে সেটা হচ্ছে মজা পাবে ঠিক আছে জান্নাতিল ইবনু আব্বাস বলেছেন যে জান্নাতের ভিতরে হম জান্নাতের ভিতরে হচ্ছে জাল আছে তার সঙ্গে দুনিয়ায় যা দেখছো তোমরা তার মানে মা মা তার মানে তো কালাই আব্বা সে নোয়া মা বেল জানা তেল উলিয়া সেবা ইমা তার মানে সর্বত্র জান্নাতে এটাই যোগ করে দিয়েছে আর মানে ভিতরে কি থাকবে সেগুলো খাতে নামের মিলিয়ে তার সঙ্গে অর্থাৎ নাম এক হলেও হাকি কত মিলবে না ওই জায়গার যে ফল আছে সেগুলো হাকি কত তা হচ্ছে এইগুলোর সাথে এর মিছিল না যদিও দুটোর নাম এক সমস্ত ফলের ফল কত উত্তম এবং যে তা বপন করা হয়েছে তার যে মানে গাছ হ্যাঁ সেটা কত উত্তম কারণ ওই মিসক তো ওই ওই ওই বাগানের মাটি সাজা তুরবো সজা কারুরব তরুস্তান্কের উপরে বপন করা হয়েছে সেটাই কত উত্তম আর এই সেটাই বা কত উত্তম ওই পানিতে যখন প্রসার্থ ব্যক্তিরা আসবে তখন তা কত সৌভাগ্যের ব্যাপার হবে এরকম মানে পানির কাছে রত না যে রুহা পাহী মানি যখন এটা ফল নিয়ে নেবা ওদের আঠাফি হ্যাঁ এবং মানে ওই স্থানে আর কি ওই স্থানে তারই মতো ফল চলে আসবে এটা মানে কখনো ওই ফল হচ্ছে শেষ হবে না মানে এবং এই ফল পাকার জন্য সূর্য মেশ রাশি থেকে তুলার তোলাশি তো নামা লাগবে না মানে শীতকাখা লাগবে না শীতকা মানে মৌসুম একটা হ্যাঁ নজরুল্লাহাম মানে হচ্ছে মেশ রাশি আর আলমিন তুলারাশি রাশি মানে কিন্তু তারকা নাম জানো কিনা জানিনে রাশি কিন্তু মূলত বোঝায় ওই আকাশে বিভিন্ন তারকা আছে লাগবে যেমন আমরা যখন সবজি যে খাওয়ার ক্ষেত্রে এটা কোন মরসুম চলছে টমেটো খেতে পাচ্ছি না এখন একসময় উঠবে এরকম দেখা যাচ্ছে সেখানে কিন্তু কি কোন ফল বা দেখা যাচ্ছে শীতের ফল আছে গরমের ফল আছে ঠিক আছে সেটা ইসলাম তানকথের ব্যাখ্যার মতো এটা আর কি এটা মৌসুমী ফল না কেটে যাবে না ভালো হবে তোমাকে মানাও করা হবে না বেড়া দেয়া থাকবে না পাশে দেয়া থাকবে না বা ওই যে খাটাল দেখ না কাল কাছে কাটা দিয়ে রাখে থাকবে না ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাগবে নেই উঠাও আমি যে কিচ্ছু নাই আমাকে সব সব ঠিক আছে তারপরও আমি যে ওই কলাকাটা পার ঠিক কথা দাম তাহলে তারিল কিন ওই দিদি বে কি করতে হবে না বুঝতে হবে না অনুগত করে দেওয়া কবি লিখো মানে সেই ফলগুলো কে নিজ করে দেওয়া হবে এবং সেভাবে তুমি যে হবে খুশি হ্যাঁ শুয়ে বসে যেভাবে খুশি ছিড়ে নেয় শূন্য আবার গজিয়ে ওঠে কি জানোকানি সম্ভব এরকম হাতে চেয়ে যে গাছে গড়ি হবে স্বর্ণের তো আব্বাস বলেছেন যে ওই সমস্ত মানে গুড়ি গেছে গাছের গুড়ি গুলো কি হবে ঝুমুর হবে যা কিনা উত্তম রং সেটা সত্যি কুয়ার লাহুন তাদের হচ্ছে এই শীত কাপড় গুলো হবে আঙ্গুর গাছ থেকে মানে আঙ্গুর বলা হয়েছে আর কি মূলত গাছ থেকে হ্যাঁ আঙ্গুরের গাছ থেকে মনে করো তাদের শাখা পোশাক ডেগো সাফ মানে মূলত আছে ডেগোফল স্বর্ণের ডেগের মধ্যে স্বর্ণের ডেগো ডেগো বোঝ ডেগো বোঝ ডেগো বললাম যে বাংলাতে হ্যাঁ হ্যাঁ গাছ সেখানে রানা গাছ থেকে এগুলো হচ্ছে পোশাকগুলো গুলো হচ্ছে বেরোবে কার মানে হচ্ছে মূলত আঙ্গুর গাছ হ্যাঁ রোহামা ফিহিমিন আজামিন কোলা ছিল কোলা কোলার মতো বড়ো বড়ো কোলার মতো কোলা কুলা না তোমার হচ্ছে বড় পানের পাত তুলো মানে পানি লাগলো তো বাচ্চা বলতো সুভাষত গোল হয় না বেলবে না দেখতে ভাড় মনে করো বড় ভাড় হ্যাঁ ভাড় হম এটা কি হচ্ছে আত্মা ছায়া হবে প্রশংস্ত করে তবে সে ছায়া পিবে কারণ সূর্য জানি সেগুলো আছে জানি মানে এই যে তোমার হচ্ছে জানি মানে দুটো এই যে হচ্ছে গরম আর এই যে রোদ নেই আছে নাকি তাই আছে নাকি তাই জানি আস নাকি তাই আওয়ামা সামি তাবি দিল্লি আসলি ওয়াশিদিন কেবল আজলানি মিয়া তুন সিনা হা এই জিনিসটা একদম গেলাম একদিন দেখো না বলছে যে তুমি শোনা চাইছে যে একটা গাছের ছায় একটা গাছের ছায় মানে আহ গোড়া তার ছায়াটা পড়বে ওই ছায় দ্রুতগামী একটা অসারহী একশো বছরেও সে শেষ হবে না তার হম শেষ হবে না হাজ আলি ঔদ আসলিফ না ওই যে গুড়ি আর ওই যে শাখা হওয়ার কারণে ক্ষতি বর্ণনা করেছেন তো বা নামক গাছটারও এরকম একশো মানে একশো বছরের ইয়ে লাগবে কোন কমতে ছাড়াই হম বেলায় খোসা এরকম যেই ফেটে মানে বড় কুলার মতো ফল হ্যাঁ ফলের খোসা এরকম ফেটে যাবে ওই ভিতর থেকে মানে জামা মানে বেড়ে আসবে জিনিসটা কিন্তু শুনতে মনে আসলে ফল এবং গাছের পাতা যেভাবে বোনানো বড় বুনিয়াতে দেয় এবং কত সুন্দর করে বোনানো ওইটা আলাদা আদি তার ফুটফুট ফুটফুট করে রাখছেন যে মাছের পোশাক কোথায় বেরো তো অসুখ কিচ্ছু নাই যতখানি কঠিন ভাবে ইয়ে করা ওই যে আপনার হচ্ছে অনেক রকম ভাবেই সাজিয়ে বের হয় এই যে আপনার ধন দোল গাছের ইয়ে দিয়ে গা রা বানায় কি সুন্দর মানে হচ্ছে খোসা তো না ওই ভিতরে তাই না ওটা দিয়ে আসলে আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ যে সমস্ত এগুলো বানিয়ে রেখেছেন পাতাগুলো দেখা যাচ্ছে যে এরকম তো কি হবে যে এরকম ফল ফিটে যাবে তো থেকে দেখা যাচ্ছে হ্যাঁ জামা প্যান্ট হ্যাঁ ছোট খোসা ফেটে যাবে পোশাক বেরিয়ে আসবে বিমা ও দা তাদের খুশি মেনাল যে প্রকার হ্যাঁ প্রকার রং মানে সব আলোয়ার ঠিক আছে কালাবাস নাই রাব্ব নারী হান্তাহী জাস আব্দুল হাই জো আবাহ এরপর ভাসন জো আবাহ মানে সারা আর গাছের হচ্ছে কালসি দিয়ে যেগুলো কাটা হয় সেগুলো হচ্ছে নাকি লোরা ইবন আব্বাস বলছেন যে আমাদের র একটা বাতাস পাঠাবে তাতে কি গাছের মানে আগাগুলো হ্যাঁ আগে মানে ডাল পাতা সব আর কি হবে নড়ে উঠবে ঠিক আছে দেখা যায় তো ওই বাইরে যখন গাছটা নড়ে সাইড থেকে গিয়ে আছে ঠিক বলেছে আগা গাছ ডালের আগা নির্গত করা বের করা তো ওই যে ডালগুলো নড়বে ফাতা গুলো নড়বে আর ওই যে খস খসটা শব্দ হবে যখন হাওয়া লাগবে তখন ওই হাওয়ায় যখন তার জোয়া বা তার জাই বলে ছোয়া নেই তার ডালের অগ্রভাগ্র যখন নড়বে তখন যে শব্দ তুষি সোয়া তা তখন একটা কেমন একটা শব্দ বের হবে গানের আগে পরে ও ভাল লাগে তো যদি সেটা শব্দটা বোধগম্য না হোক কিন্তু একটা এমন একটা সুরধান মানে হচ্ছে কি করা ওজন মানে ভারসাম্য একটা হচ্ছে মধুর ভাবে যেন বেদ হবে নাগামাত এটা ওই রকম একটা মানে নির্দিষ্ট একটা সুরে গাওয়া গানের মতো শব্দগুলো শুনতে লাগবে বুঝে গেল ওই মানুষের শ্রবণ শক্তি তুমি এর বদলে এদের আবাদী আছে তুমি এর বদলে এই কাঠ আর হচ্ছে তারের মানে সুর কে গ্রহণ করোনা না না না এক তারা এক তারা তারপরে কাঠ আছে ওই যে ঢোল দুই ডুগরি তবলা মানে এই আর কি মানে চামড়া হ্যাঁ দেখাচ্ছে যে তুমি কাঠ এবং তার এই সুর কে হচ্ছে কি করো না মানে বদল করে দিও না ঠিক আছে তুমি শোননি যে সেখানে তাদের গান হবে হুডের গান তাদের তাদের শুনবে তাদের তাদের তারা সেখানে কোন গান শুনবে তাদের হুড় গান তারা শুনবে আহ কি শব্দটুকুই হবে না হ্যাঁ কি শব্দ তাই না হবে কি না তাই না হবে হ্যাঁ না হোক দুই কান তা উত্তমতায় ভরিয়ে দেবে আর কি মানে মানে উত্তম টনুভূতিতে কি করবে সেটা ভরিয়ে দেবে আব্দটুকুই না হবে আর তা কি সুন্দরই না হবে যখন ডালের ভাগ দিয়ে চাঁদ ওকি মারবে যেন ঠিক যেমন গাছের ভিতর থেকে চাঁদ পূর্ণা চাঁদ উকি মারলে এরকম লাগে তার মুখটা মাঝে মাঝে ভাবে হচ্ছে কিরকম দেখেছেন হ্যাঁ চাঁদ একটা ভাব মানে গাছের শাখায় যারো কেমন লাগে চা বকি মারছে গাছের দিয়ে দিয়ে আর গাছ এরকম নড়ছে চাঁদ আছে তো যখন এসে নাচবি তখন আর চুল তো তার সুন্দর চুল আরো পরে উদ্য চুল নিয়ে রাত দিন আগে খুলেছে আমি না শুনে জানি এখানে লেখা আছে মনে হয় অর্থ আহা কি শব্দ তাতে অন্তরটা কতটা বিনোদন পায় আর কেমন তোলফাড়ার সৃষ্টি হয় অন্তরের মধ্যে সে কি শব্দ টুকুই না হবে আমি টুকুর শব্দ বলতে ছোট কথা তো নাই তাসগির হ্যাঁ এবার তাহলে তা কিভাবে যে ব্যক্তি শোনবে হুড়দের সুন্দরী হুড়দের হচ্ছে মুখ থেকে কণ্ঠ থেকে তাহলে কেমন হবে এটা হবে না হেন না মানে এবার যখন সে এই কথাটা শুনবে তখন অবস্থাটা কি যদি গানটা তাকে নিয়ে হয় তাকে ভালোবেসে তাকে নিবেদন করে আমরা কি না কমল মানে প্রসন্ন এরকম আমরা হচ্ছে এরকম প্রসন্ন খবর স্থায়ী খুন উত্তম আচরণকারী কামিল সৌন্দর্যে পরিপূর্ণ আর মারা যাবো না আমি আমরা কোন কিছু ভয়ও পাইনি আমাদের কোনো রাগান্ডিত হয়নি আমরা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ নেই দেখুন হিংসা বিদ্বেষ তো বলছে তার জন্য সুসংবাদ যে হচ্ছে মানে আমি যার জন্য যার জন্য হয়েছে এবং যে আমাদের জন্য হবে আমাদের ভাগ্যে যে হচ্ছে যে হচ্ছে আসবে এই জায়গায় অন্যানি একজন লাফানি দুই দুটো তারা আমি তাদের এবং তারা আমাদের দুটো বিষয় বললো জা রবি য়া অনেক আর তার বলছে যে এবং বর্ণনা করেছেন এই সাইফুল আউজাহি সাইফুল আউজা যিনি কিনা তিনি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন এই যে ইহতারুন এর তাপসির হল ইহিবর ইহুব এটাকে তাপসির করেছেন কি গান গানটা কোরআনের ভিতরে যে আছে শোনবে এরকম একটা বিষয় বলা হলো আর কি কট্ট نَسْمَعُكَ اِنَرَتَّ السَّمَاءَ زَيَّاكَ الْغِنَا هَذِهِ الْأَلْحَانِ اِتُمْ شَيْءٌ تَسْنْتَاءُ تَابَ أَيْ گَانْ پُرِتَاقْ لَا تُسِرِ الْأَدْنَى عَلَى الْأَعْلَى প্রধান্য দিও না তাহলে এটাও খারাপ ওটাও খারাপ যা ওয়া যা হেল এর থেকে বঞ্চনা কি হইতে পারে হাই হাই না হওয়া দুর্ব হাই হাই কি বঞ্চনা সেই গানের পর বদলে দুনিয়ার এই গান শোনাটা তোমার বুদ্ধিভ্রষ্টতার প্রমাণ নোকসান কেন তোমার মাথায় মাথায় বুদ্ধি কম মাথা মোটা এবং ইমানের উপরে নিজের বৈষয়িক অন্তরের অবস্থাটাকেও এবং ইমানের অবস্থাটাকে মানে হলত কেউ এর উপরে বিষের মতো কাজ করে এটা হচ্ছে সেরকম এক সময় সে করা হয় না হ্যাঁ মানে পরিবেশ করছে পরিবেশে করছে ফাল কলবো বাই তোর রাবি জাল্লা জালা সানমা হবা সানি কল হলো মহান রবের বাড়ি তাকে ভালোবাসতে হবে তার প্রতি না ইস্তান কার না কার তারা হো তাহলে কলভ হচ্ছে আল্লাহর ঘর কোন দিক থেকে যে তাকে ভালোবাসবে কলবে তার প্রতি ইখলাস থাকবে তার প্রতি ইসান থাকবে লিপ্ত হয়ে যাবে তখন তাকে অমুক এবং অমুকির দাসে পরিণত করে দেবে দেখো অমমতাদের ভক্ত আয়ুবাস্তর ভক্ত তাকে দেখলে বারে মানে কথা কাপড় থাকে না আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তার অন্তর টাকে দখল করে তার তার টা হয়ে গেছে দখল অথচ অন্তরে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রতি টান হ্যাঁ এখানে এগুলো হচ্ছে মানে এই দিক থেকে কিছু আখ্যা করছেন আর কি আল্লাহ কিতাবের প্রতি ভালোবাসা আর গানের প্রতি ভালোবাসা কোন ব্যক্তির অন্তরে এক দেওয়া সাকাল কিতাব হিম লাম্মা রৌতা কিতাবের মধ্যে যেহেতু দ্বারা বিন্দু খেলার অনেক বিষয় রয়েছে কিতাবের মধ্যে পায়ে দেখা খুব ভারী মনে হয়েছে সকোলাল কিতাব আলাই হিম লাম্মা কিন্তু কিতাব শুনতে পারে না কেন বাংলা বাঙালিও দেখ শুনে কারণ বুঝতে না ভালো হয় আরবরা শুনলে তো মুশকিল নানা রকমের লিখে থাকা আরাম নানা রকম ইয়ে আরোপ করে কিন্তু গান কি শোনা কিন্তু একদম ওটা হচ্ছে নাফসের খাদ্য গান বাজনা আর কোরআন হচ্ছে কলবের খাদ্য এই দুটো এক পারে না এক ব্যাখ্যা হচ্ছে সবসময় হচ্ছে মানে কোনো কিছু পেতে চাই এতে পাতি চাই ক্ষতি নাই ক্ষতি কি দেখেনা না মনে করো একটা আম রয়েছে ঝুলন্ত আম রয়েছে নাফস কিন্তু চাচ্ছে জৈটা হচ্ছে খাবো আর কল্পটা আসছে যে কল্প কি করে কল ওটা খাতি আসতে হয় কিন্তু এইটা খেলে মান সম্মান যাবে আল্লাহ ধরবে মানুষ ধরবেচনা করে কি করে চলে যায় চলে যাওয়া কিন্তু হচ্ছে কলবে আর খাতি দেওয়াটা কিন্তু নাফসে তো নাফস সবসময় খাবলবারে যে সে বুঝি কাজ করে না। নাফসের খাবার দেওয়া হয় নাফস হচ্ছে ক্ষতি করে দেবে একে দুনিয়াতে এক হাতে একে করে দেবে আর যদি কলকাতা দেশ কি নাফ্স যেহেতু নাফস হচ্ছে বোকা যেহেতু ওরকম মানে কোনো বিবেচনা করে না এই কারণে কি আরো লোকের সৃষ্টি হলো কি যে তারা হচ্ছে ওই যে পেয়ে গেল কিন্তু আবার চাবে তাই না তৃপ্ত হয় আবার স্থায়ী থাকে এই দুটোর পার্থক্য এখন দেখেন যারা দেখেন যে দুনিয়া বিয়ে ভোগ বিরাজ করে দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে হয়তো তাকে বলা যায় যে পিকনিক করে ই করে দেখবা দেখ করে মারাত হয়ে থাকে আরো করতে থাকবো নাহত করা আর যদি কল যেভাবে মানে বুদ্ধি সম্বন্ধে যদি করা যায় যদি করে বুঝে শুনে যে এইভাবে এইভাবে করলাম ক্ষতি হলো না যা পালাম যেহেতু কথা ছিল না ওতে তৃপ্ত হয়ে যাবে তুষ্ট হয়ে যাবে তাই নফসের খাবার আর কল খাবার আলাদা নফসের খাবারের পরিণাম আলাদা কল খাবার পরিণাম আলাদা এবং এমনকি তৃপ্তির আলাদা এবং আলাদা এই দুটো কুতন কুতন্ন কোরআন যারা মনে করেন যে হচ্ছে কোরআন যারা পরিমাণ পাবে দেখবেন ওই কোরআন হয়তো সে পড়েছে হচ্ছে না এরকম খারাপ কথা আলোচনা গুলো আজ সবই একই ব্যাপার সে একই হম হম অনেকটা আমি বলতে পারি হবে এভাবে বলতে পারি যে দেখা যাচ্ছে যে মানে পেমেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে হয়তো বিয়ে করলো তার শান্তি স্থিরতা এবং এদের মধ্যে কিন্তু ইয়ে নেই কোনো অবৈধ তার মধ্যে কোন ঠিক আছে এটা হচ্ছে শোর আর মহিলারা মহিলার গান খুব ভাবতাম আর গান শুনে বেশি মজা পাই তারাই যা যত বেশি কম সে আকল ফা আখালের স্পষ্ট করে দেখো মানে যার বুদ্ধি আছে সে এই যে পকার গান শুনছে হ্যাঁ চাঁদটা পড়ে আজ ধ্বংস হলো শুনলাম মানে এগুলো তো একটা গান দিয়ে উদাহরণ দিয়েছেন বা গানের কথা বলছেন ওইবার ক্রিকেট খেলা এরকম ফেসবুক ফেসবুক এর ভিতরে আমি কি জন্য কি করছি কাকা কি করে কি করছি চিন্তা না যা যতটুকু বুদ্ধি কম শেষে করলে দেখতে মানে এই যে আমি এই যে আমি মানে তর্ক করছি কি করছি এদের কি ফায়দাচ্ছে না তৃপ্তি মানে গানকে বলছে আর কি গানকে উনি আহ্বান করছেন হে ফাশেকের এক মানে মল মানে তৃপ্তিদায়ক জিনিস তুমি অবশ্যই নেতো একদিন যে গান থাকবে তার মতো তুমি নাও বৌদ্ধি দিয়ে চিন্তা করলেও নাও চিন্তা করলেও নাও এটা একটা